والنجم والشجر يسجدان وفضل زماناً على زمان كما فضل مكاناً على مكان وإنساناً على إنساناً ইহ ইহু আহদূলা শিকা লাহু মিস Quan وَنشهد أنَّا سَجيدنا وَسنَدَن وَحَاببَنا وَحَبِيبَ رَبربنَا وَتَبيبَنا وَتَبيبَ قُلُ بِن وَمَولana وَمَولana مُحَّدًا عَرْدُ صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي بَعسَهُ بالِالحَحَِ بَشير بَدَزير وَدعيًَا إ اللَّ بِإِذنِهِ وَصِرا جَد আমি মিন সে বিস্মিল্লা রহমি রি إِنَّ الَّذِينَ آمَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ الْزُّلَى خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِيْوَلَى وَقَالَ النَّبِيُّ سَلَّى اللَّهُ عَلَيْهِ لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم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 মদিন ফিল অল জসদি মুহম ফিল যহ মদিন ফিল খুলো কব الحكيم رب মুহকি لي صدري ويسر لي অমরী কুদতিলিস কৌলি মকব তো হাজ হেল বহুত হকব তো হায় শাহজাহ কাবল তো বহুত হ মানেন্দে তু নে তো আয়না কে মান্দে তু নে দিল তো বহুত হশমে যদন গা ফে ল চশমে যদন গা ফে লি আলমাদানি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আজ প্রথম দিন উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানিত মা বনের আল্লাহ রব আলিনের দরবারে লাখ কোটি শকর ও উঁচু করে এক আওয়াজে উচ্চকণে সকলেই কালিমাত্র উচ্চারণ করি আল্লাহাম লক্ষ দরুদ সালাম সৈলুর রহমতুল শফী উলজনব সামসলি শফী আজম রসুল রহমত আলম নবীল আজম হবিব কবিয়া আশরফুলাম্বিয়া স্যাদাম্বিয়া শফিএ মাক আপা এমদা মদিনাজ ফখ্রত মুমের সুরতের শেষের দিকে আয়তম তিলবত করেছে বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হিয়াতবী অসংখ্য অগণিত আপনাদেরকে শুনবার মত হিম্মতফিক দান করুন আমি আমানু ও আমি নিশ্চিতভাবে ভাবে যারা ইমান আনায়ন করবে এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি রেখে আল্লাহকে অসন্তুষ্টি করে ভিন্ন কারো আদেশ ও নিষেধ মানা সম্পূর্ণ হারাম। আয়াত হাদিসের সংক্ষিপ্ত এবার সংক্ষিপ্ত কিছু অনুবাদ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাত দিবেন এটা তার ওয়াদা ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন নিয়েছেন বিনিময়ের জ্ন দিয়েছে কি দিয়েছেন আর কি নিলেন জানার মাল আমাদের কাছে জান আছে কথা বলেন মাল মালিক কে আমরা কিসের মালিক না জান্নাতে কেমন সুন্দর জান্নাত আদি পিতা আমাদের আদুল নবীকে আল্লাহ দেখাই দিচ্ছেন সুন্দর এক জান্নাত ওই জান্নাত আল্লাপাক আমাদেরকে দিলেন মালিক আল্লাহ আল্লাহ আছে বেসা কিনার একটা নিয়ম উচুল হলো ভালো লাগলো না ফেরত দেওয়া যায় ভালো না লাগলে কি দেওয়া যাবে ফেরত দেওয়া যায় আপনার জান্নাত যদি ভালো না লাগে আপনি নিবেন না নিলে আল্লাহ আছে এখন আপনারা কি জান্নাত ফেরত দিবেন না আল্লাহ দিছেন জান্নাত নিবেন সবাই নরমাল না ভিএ সবাই জান্নার চাই তো তাল মিলাইলেন তো জীবন বর তাল না বাস্তবে অন্তর থেকে বলেন চান। ফিরিস্তারা লেখে নিবে কারা চায় কারা চায় না। আসলেই কি জান্নার চান কারা কারা চায় হাতনাম সবাই চান अनेक चेहरा दिए तक सन्देह लगता टुपी नहीं क्या आपनार उपुक्त मेटा बेपर्दाय कलेजे दौड़ाए क्या अपनार बिल्डिंग व्यवसा सुखा चले क्या আপনি জান না এজন আপনি অন্যায় তো করেই ফেলছে তওবাও যদি না করেন তো কপাল পড়া তওবা করতে পারবো না আল্লাহ দরজাটা এখন উন্মুক্ত রাখছেন তওবার দরজা বন্ধ করা হয়নি قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقمتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আরো আস্তে করে শক্তি কই পাব শক্তির দরকার আছে না এখন আওয়াজ না দিয়ে চুপচাপ থাকা দরকার কেন অনেকে তো বলে স্লোগান দিলে কি হবে হজের বিরুদ্ধে কথা বলার কারণে মুসলমানের স্লোগানে কি হলো টের পাওয়া যায়নি দুনিয়ার বেদিন বেঈমান এখনো মুসলমানের স্লোগানকে ভয় পায় বড় মুসিবত একটা অপূর্ণাঙ্গ ধর্ম তাই তো মনে হয় ইসলাম ধর্মটা কি পূর্ণাঙ্গ সব বিষয়ের সমস্যার সমাধান আছে না বিয়ার ব্যাপারে তো সমাধান নেই থাকলে হিন্দুদের থেকে আপনারা ধার করে গায়ে হলুদ লাগেন ইসলামে যদি বিয়ার ব্যাপারে সমাধান থাকে তাহলে হিন্দুদের থেকে ধার করে আনতে হবে কেন কালচার ইসলামে নাই এই জন্যই তো আপনি বিধর্মীর কালচারকে আপনি অনুসরণ করতেছেন বিবাহের ভেতরে ইসলামের কোনো অনুকরণ নাই। খানাদানার ভেতরে অনুকরণ নাই। ইসলামী সমাজ বলতে কিছু নাই এখন সমাজ ইসলাম থেকে ভিন্ন দিকে চেয়ার টেবিল হচ্ছে না। আবার কেউ বলে ইসলামে সব সমাধান আছে বা রাষ্ট্রনীতির কথা নাই তাহলে তার কাছে বোঝা গেল ইসলাম সব দিক থেকে পূর্ণাঙ্গ রাষ্ট্রনীতির ব্যাপারে ইসলাম পঙ্গু দুর্বল রাজনীতির ব্যাপারে ইসলাম পঙ্গ আমরা একটা পরিপূর্ণ ইসলামের অনুসরণ করতে পারি না ধর্মটা অপূর্ণাঙ্গ আমাদের কোরআন বললেন। কি বলবো মনের দুঃখ মনেই রাখ আপনি নাউজুবিল্লা বলতেছেন আবার বলেন ইসলামে রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই তার মানে কোরআন অপূর্ণাঙ্গ কোরআন দোকার কিছু নাই আপনারা এখন সহজে বাংলা কোরআন কিনে কিনাও লাগবে না মোবাইল আছে সবার দামি মোবাইল তিন বেলা খানা না জুড়লেও দামি মোবাইল আছে আছে এই সুরা গুলোর মধ্যে একটা সুরার নাম আছে সুরাই ইউসুফ এরকম একটা সুরা আসেনি বাংলা তর্জমাটা পড়তে পারবেন না সুরাই ইউসুফে আঙ্গুল দিয়ে আঘাত করবেন টিপ দিলে সুরাই উসুফ আসবে উপরে কাসির বাংলায় আছে মা আরিফুল কোরআন বাংলায় আছে নুরুল কুরআন বাংলায় আছে ছাত্রদের জন্য একটু এলমি আলোচনা সহ আনোয়ারুল কোরআন আছে এগুলো কিনে বিস্তারিত পরে দেখবেন সুরা দোনোটা সুরা পরে দেখবেন আপনি বুঝবেন কিনা আল্লাহ ভালো জানেন বাকি আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি এই দোনটা সুরার আলোচনার বিষয়বস্তুই হলো রাজনীতি আমি যদি প্রমাণ দিতে না পারি যতক্ষণ আপনাদের মনে চায় আপনি জুতা মারেন আমি জুতা নেওয়ার জন্য রেডি তবে আগে কোরআন শরীফ বিবেকবান নিরাপেক্ষ মানুষের কাছে আমি প্রশ্ন রেখে যাই যারা বলেন ইসলামের রাজনীতি নাই রাষ্ট্রনীতি নাই তাদের এই কথার দ্বারা মনে হচ্ছে কোরআন শরীফ সব দিকের সমাধান আছে রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন দুর্বল আমরা দুর্বল কোরআন মানি না আমরা পূর্ণাঙ্গ সব কোরআন জান্নাত সবাই চান সবাই হাদিস্লাম ইসাদ করেছেন পৃথিবীতে যত মানুষ আসলো আসতেছে আসবে সবার নামে জাননাতে একটা ঘর বরাদ্দ করা কেন আমি আসি আপনি জানেন না এদের অন্যায়ের কারণে এরা জান্না পাবে ডবল পাবে না তাহলে এদের বানো জান্নয়ার হে পয়ম্বর আপনি আপনার উন্মতের জানায় দুনিয়ার সবার নামে জাননাতে একটা ঘর বরাদ্দ করা আছে ঘর তবে সবাই জান্নাত পাবে না তার অন্যায়ের কারণে জান্নাত তার থেকে বিচ্ছিন্ন ও পায় গম্বর উন্মতের দেন যেই উন্মত আপনার আমি আল্লাহর উপরে ইমান আনার পরে ন্যাক আমল করবে নাক আমল ন্যাক আমল বলতে মূল ডিউটি না মূল ডিউটির পরে ওভার ডিউটি করবে ওভার মুমিনের জন্য নামাজ পড়া মূল ডিউটি তাহার্যদের নামাজ পড়া ডিউটি করবে নামাজের পর আসরের চার রাখাত বা আদালতিন নামাজ ওভার ডিউটি করবে चार नाम डिटी माझे मद्रासा मस्जिदे टा दिटी जीवन धनिवार गिलार लाभ बाईक मूल डि করে করা তবে ওই নম্র ধামান সাদ্দ আঙুনের বানানো জান্নাত আমি আল্লাহ ওভার ডিউটি করেওয়ালা মুমিনদের বনাস হিসাবে দিয়া দিব কেমন জান্নাত বলে যে এই লোকটা একেবারে ছোট জান্ন পাবে দশ দুনিয়ার সমাজ তাহলে এই এক দুনিয়া কত বড় কত বড় দুনিয়া কামারে এত বড় দুনিয়া লাগে না এই স্টেজের মতো একটা জান্নাত হলেই হবে এত বিশাল জান্নাত দিয়ে করবো কি আল্লাহ রব্বুল আলমিন বলেন হে বোলা ভালো করে শুনে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আপনে আমি মায়ের গরবে থাকতে আমার কানে আপনার কানে আওয়াজ দেওয়া হয়েছিল মায়ের গর্বের এই প্যাকেটের মধ্যে খেলার মাঠ মনে করে এতই খেলনা এর থেকে এমন খেলার তোমাকে দেওয়া হবে মায়ের গর্বের খেলার মাঠ থেকে অনেক অনেক অনেক বড় কত বড় কম্পিউটার হিসাব মিলবে না এত বিশাল এক খেলার মাঠ তোমার জন্য আল্লাহ বানায় রাখছেন সেখানে তুমি চলো श्स करी नौरब खेलारने ब खेल कैमन है चाह ना विश्वास करी नु आल्ला जखने जमीन मध्य पठाले पठा बार पर अंतर एम खुशी ग বিশ্বাস করলাম এটা বিশাল এক ময়দান যে কত বড় বিজ্ঞানীরা করতে অক্ষম যদিও বলেছে এই জমিনটার একটা জ্যামেটিক মাপ দিয়ে বলেছে জমিনটা যত বড় এর থেকে তেরো লক্ষ গুণ বড় হলো আসমানের সূর্য সুরতুল কাহফের একাতে আল্লাহ রবুল আলমিন বলেছেন সুরায় এসরার ভেতরে বলেছেন পৃথিবীর শাসক মুসলমান দুইজন গোটা দুনিয়াটা শাসন করেছে খালি জায়গা সরু ওখানে একদল মাজলুমেরা কান্নার আওয়াজ বাচ্চা জুলকার নাইন যাওয়ার পরে তাকে বলা হলো রে যা বাচ্চা পাহাড়ের ওপার থেকে একদল দানবের দল আমাদের উপরে অত্যাচার নির্যাতনার নিপীড়ন চালায় পাহাড়ের পাদদেশের পরটাকে একটা লোহার প্রাচীর নির্মাণ করে দিলেন আজ সেই প্রাচীর নির্মিত আছে ওই প্রাচীরের ওই পার্শ্বের দানবের দল এখনো বিদ্যমান ওই দানবের দলকে কারা তারা কারা বলেছে এরা এরা দল। ওই দেওয়ালটাকে জিব্বা দিয়া প্রতিদিন চাটতে থাকে সন্ধ্যাবেলা যখন হয় মোটা দেওয়ালটা যখন পাতল হয় তখন বলে সন্ধ্যা হয়ে গেল চল আগামী কালকে এসে আবার চাটবো। পরের দিন যখন আসে আল্লাহর কুদ্রতে আবার পাতল দেয়াল মোটা হয়ে যায় করবে যেদিন আসমান থেকে হবে। যে ওদিন তারা ইনসা আল্লাহর আওয়াজ দিয়া বলবে কালকে বাকিটা শেষ করে আমরা চলে যাও ইংসা আল্লাহ বলার কারণে ও দেয়াল পরের দিন দেখবে আগের মতো কোনো মোটা হয়নি सेकेंडर भेतर दम चल्सम विज्ञानी रकेट चाल चाल कम्पिवटर चाल आज নির্মিত ওরা যে অংশটায় আছে এটাও পৃথিবীর একটা অংশ বিজ্ঞানীদের থিওরি মতে পৃথিবীর নির্ণয়টা একটা আন্দাজি যেমিত হার দিয়ে মাপ দিয়েছে একুরেট মাপ নাই এই জমিনটা যত বড় তার থেকে তেরো লক্ষ গুণ বড় হল আসমানের দুনিয়ায় জমিনের থেকে দশ গুণ বড় জান্নাত আল্লাহ মুমিন্দারে দান করবেন এমন সুন্দর জান্নাত বলে দশ দুনিয়ার দি আমরা কি করবো মায়ের গরবে বসে বলছিলাম এখন এই মাঠে এসে এত পাগল হয়ে গেল এই মাঠ থেকে এখন আর যেতে বনে চায় না ওলা মা হাতে নিয়ে পায়ে ধরে ধরে বুঝায় বলে এ জমিনটা কিছু না কিছু না আজও কিতাব পড়ে দেখলাম হজরত আলী অমর কে প্রশ্ন করা হলো একটু মহাব্বতের নজরে নবী জি সাল্লু আলাইহু গুন বিবরণ ধাও অমর বলে আমার কাছে জিজ্ঞাস করে লাভ অমর আমি নবীজির থেকে একটু দূরে কিন্তু নবীজির একেবারে পাশে যে থাকে বেলাল। বেলালের থেকে জেনে না রহমাতুল্লীলা আলামিনের প্রশংসা আর আজিমাত তিনি কত বড় কত গুণের অধিকারী তার থেকে জেনে নাও বেলালের কাছে যখন ছুটে গেল হজরত বেলাল বলে আমার কাছেও জিজ্ঞাসা করো না তোমরা যে আলী সম্পর্কে অমর বলে আলী তুমি যদি না আমার হালাকাত নিশ্চিত হয়ে যাইত কারণ হজরত আলী বসে আছে নমরের খেলাফত যোগে একটা জেনাকারিনী মহিলা গরবে বাচ্চা নি অমরের সামনে হাজির ডেকে বলে হ্যা মুসলিম একটা নারী আমার গরভে বাচ্চা ফয়সালা চাই অমর তো গরম মেজাজের বান্দা হাতে সবসময় তরবারি মহিলা যখন স্বীকার করেন আমি জিনা জিনাকারিনি गर्भर भारध नहिला हत्या करते दुनिया दमर बैग दिए आली গরম মাথা ঠান্ডা করার জন্য তুমি যদি না যদি না সাদ একটি পাথর কালো পাথর চুম্বুনের জন্য মানুষ পাগল অমর একদিন ওই পাথরে চুম্বন করে বলে হাজরা সুহাদ তোরে আমি চুমা দিছি কেন জানো তোর ভিতরে ভালো কিছুই করতে পারো না আমি চুমা দিলাম একদিন দেখেছি নবী যদি চুম্বুন না করতেন আমি করতাম না নবীজি করেছেন এজন্য আমি করলাম তুমি কারো উপকারও করতে পারো না কারো ক্ষতিও করতে পারো না आलिपे दादा नबी बने पाथर मानुषे गुना टें टे आपने कमन कर उपकार करते पर चुम्बुनर गुना नहीं जाए অমর দেখে বলে আলী তুমি যদি না হইতা আমি অমরের দিনের শহর আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবি আলী বেলাল বানলেন নবীজির গুণগান আলীর কাছে থেকে জিজ্ঞাসা কর। তারিখের কিতাব এখানে আর একটু বর্ণনা পাঠাইলেন আলীর কাছে কিন্তু এটাকে আবার অনেকে প্রত্যাখ্যান করেছে কারণ অমরের খেলাফতের জমানার ঘটনা তখন তো মা ফাতেমা দুনিয়ায় জিন্দা নাই আবু বকার এর পরে ওমর অতএব এই বর্ণনাটা প্রত্যাখ্যান করেছেন আলির কাছে যাওয়ার পরে বলে হালী তুমি একটু আমার নবীর মর্যাদার বর্ণনা দাও গুণ গুণের বর্ণনা দাও নবী কত গুণের অধিকারী চিনা বলে হলে তো দুনিয়ার কিছু বিবরণ দাও দুনিয়া কত দামি কত দামি বিবরণ দাও লোক ডেকে বলে आने दुनिया दाम ना एक मासिर पाखार समपरिमा दाम न সেই ক্ষেত্রে যদি তুমি বলো এই দুনিয়ার বিশাল বিস্তীর্ণ দুনিয়ার নেহামতের বিবরণ দিতে পারব না সেই আল্লাহ আমার নবীর সম্পর্কে বলেছেন আলা আল্লাহর নবীর চরিত্র আদর্শ গুণাগুণ আজি এত বড় এত বড় সেই ক্ষেত্রে আমি আলীও কোন বর্ণনা দিতে বড় অক্ষ উন্নতর দালাতের বিশ্বাস করি না মাথা গরম হয়ে যায় পাগলের মতো কি বলে মোল্লা একটা জান্নাত নাকি দশ দুনিয়ার সমান সেটা আবার ছোট অত বড় জান্নাত আমার কি কাজে লাগবে दर्जन चला सम्भव हो गरम एन बोल सेट बाथरूम और चूला वाल रूम दरकार खुजे खुजेट रूम ए चुलरकार दरकार एक रूम डबल रूम दरकार किसुदे सतान মেহমান বেড়ে গেল এখন আমার দুই রুমে হয় না আর একটা রুম দরকার তিন রুম নেওয়া হল বান্দার প্রয়োজনে দুনিয়া এমন দুনিয়া আল্লাহ হয়ে আছে সারা দুনিয়ার বাদশাহীও যদি তার দেওয়া হয় চোখের ক্ষুদা মরবে না পেটের ক্ষুদা নিবারণ হলো চোখের ক্ষুদা নিবারণ হবে না উম্মতের দল এই দুনিয়া क्षमता फेले चंद्र दौरा से मास्तानी करते दुबई पानी होटेल पानी ट्रेन लाइन कर जमीन मध्य पानी নিচে মাটি আছে মাটির মধ্যে হোটেল তৈরি করার ফিকির চলতেছে ওরে বান্ডা সামান্য এই দুনিয়ার মাস্তানি চলে না আরো দরকার আরো দরকার আরো দরকার सत्तर जन नारी दुंदर आल्ला बंदा के ढुकान पर एक और पेचने सत्तर जो हूं व्यवस्था कर दीब এরা যদি একটু নখের এই আঙ্গুলের নখের একটা অংশ জমিনের মধ্যে ফেলত চন্দ্রের আলো সূর্যের আলো বন্ধ হয়ে আর এই সত্তর জন হুড়ের সর্দারিনী নেতৃত্ব দিবে আপনার আমার জমিনের বিবিটাও তেমন হতে হবে নানা কাটা রমনা পার্কের ভেতনি এরে মনে করো আমরা বুঝি ইসলামের আলোর পেছনে চলে টুপি দাড়ি লাম্বা যেন পরে বুঝি সংকীর্ণ মনে চলি অস্বাভাবিক জীবনে চলি না না বাংলাদেশ তো দূরের কথা সারা দুনিয়ার ভিতরে এক নম্বরের ধনী লোকটার খোঁজ নাও আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আমাদের দাঁড়িওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো পৃথিবীর টপ লেভেলের ধনী লোকটাও আরামে নাই শান্তি দেয়ার মালিক কেলা তুমুল الْأَعْلَوْنَ তুমুল الْأَعْلَوْنَ না ইনকু مُؤْمِنِينَ ই কলা মে জিন্দপুর মতে উলাই তো কদিম জমি উল মেফিল করিম তখন সরা আফর জালে বসা করো আলা মু বসন কদি মস্তি गाभी दूध खा गा किया खबर नाभिर मायर दूध कत के बेपार बोले गाभर मेर दूध जदि दस के कम पक्षे पांच के जी हो रे बंदा भिटामिन जुक्त दूध दू पान कर मायर खबर न जीवन सुंदर जीवन जिज्ञास मेटा करबर दओ तर मार चरित्र भलो किना पर्दा करा कुरान पड़े की कारण गाज भो फल भलो हो सतान भलो তু দুনিয়া বেশ হুয়ুন যুদা বস বাহারে কে বসি বা খুদা বাস ভাইরা আমার এজন্যিক বেড়েছে পির মুিদি বেড়েছে ওয়াজমা ফেলে লোক অভাব নাই মাসের ঘর বি কারণ এই বাংলার জমিনে কয়েক বছর একে বেশা তাস্তিমার পতনের যখন আন্দোলন হয়েছিল তখন এই জমিনে মুসলমানের সংখ্যা অনেক কম ছিল এই সময় আন্দোলনের কারণে তাস্তিমা পালা গেল আজ মুসলমানের এত বেশি সংখ্যা এখন বলি না না না ওয়াজ মাহফিলের অবস্থা দেখে মন বলে যদি ওয়াজ বন্ধ করে গান দাও আমার মন বলে গানের প্যান্ডেলে ওয়াজের থেকে লোক বেশি হবে না হবে না फलाफल की चले गलम बयान सारा टा दिन सारा रत मद्रास घुमालम মাদ্রাসা আর অনেক মেহমান নিয়ে চলাম শুরু। একটু দেখার জন্য গেলাম বিশালমার মাঠ চট্টগ্রামের জেলায় ইজতেমা হাটাজারি মাদ্রাসার পরে মাঠে গিয়ে ঘুরলাম এত বিশাল টির ময়দানে যে লোক বসে একত্রে যারা দেখি দাঁড়ি নাই টুপি নাই আমি বললাম এরা কারা বলে এলাকার অধিকাংশ মান্দা মাজবান দারের ভক্ত এরা এই মার ময়দানে কাজ করে ইচ্ছা করে কাজ করে ইচ্ছা করে কাজ করে তখন মনটা ভরে গেল মনে হয় ইসলামের এত বিজয়ের আওয়াজ এরেন বীর্মত এত মুসলমান এত মুসলমান এত মুসল্লি কিন্তু আবার মনে বড় দুঃখ হয় আমরা আজকে কেন দুর্বল যদি আন্দোলনের তাহলে এই বাংলার জমিনে সকল অপরাধীদের ফাঁসির আগে আমার নবীর দুশ্মনের ফাঁসি তিন বছর আগে হওয়া যাইত কিন্তু তা হলো না বরং যারা নবীর ইজ্জত আন্দোলন করে ইজ্জত রক্ষায় আর একদল এরপরে আঙ্গ ভিতরে আবার একদল আছে পাগরি মাথায় দিয়ে গালি আর গালি তাবলিক ওয়ালারা ফের আবু হানিফা মুশরি খাজা মাইনুদ্দিন গান্দা খর চিস্ত কত বড়ি কামেল মদিনা থেকে যখন ভারতবর্ষে কালেমাহর খেদমতের জন্য আসলেন সেদিনও ও কিতাব খোলে দেখলাম তার নিজের হাতে পড়ে নব্বই লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে কার মাইলে মেন সোয়ে মেন নিশ মাইলে কাফের ফের সোয়ে কাওয়া একটা লোক উঠবেন না রাস্তায় দোড়ায় তারা মুশরিক এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক বলেন হেমিন ইমান আর আমল পুঁজি নিয়ে সামনে আগা এমন সুন্দর আল্লাহ জান্নাত যে্নাতটা আব্বাসান আদৌ নবীর আল্লাহ দেখায় দিচ্ছেন ওই জান্নাত যদি চাও অন্তর ভরে আল্লাহর মোহব্বতে আওয়াজ দিতে হবে জান্নাত আমরা চাই কিনা আপনাকে জান্নাত পাওয়া সহজ জান্নাত পাওয়া সহজ যদি হইতো! জান্নাতের সর্দার নবিজির কান্নার দরকার কি ছিল জান্নাত পাওয়া যদি সহজ শাহজালাল রহমাতুল্লাহে আলাই আল্লাহর মহব্বতে বিয়া করলেন না কেন আজকে দেখ তার দরবার কত বড় কামে জীবনে বিবাহ করলেন না আর তুমি ম্যাডামের পেছনে পাগল হয়ে। নবীজির শূন্যতের জবাই করে দিলা যে শাহজাল রহমাতুল্লাহ আলাইহের তাহার কাজা হতো না আজকে যদি তিনি চিন্তা হতে পারতেন আর আসতে পারত सम्मानित ब्यक्ति दिन नाम मत पड़े ना সাক্ষাত কেন একটু দোয়া নেওয়ার জন্য মোহ্ব আদব আর আল্লাহরী শাহজালাল শাহ বরান কত বড় শাহ আমি আছে না এদের দরবার টুপি নাই দাড়ি নাই আমাদের মত কিছু টুপিওয়ালা মাঝে মাঝে যায়। অন্য পথে যাচ্ছি রাস্তায় হয়ে গেল সময় একটু জিয়ারত করব। কত বড় বিয় যে আমরা কবরকে পিছনে রেখে পশ্চিম দিকে ফিরে দোয়া করো ওই বেআমের কারণে পারছি না অথচ কোরআন হাদিস পড়েছি আমরা ও আলিফ বলতে পারে না নামাজ নাই রোজা নাই এজন্য বলি শাহজালালের ভক্ত যদি দুনিয়াতে থাকে তাহলে সিরিয়াল নাম্বার ওয়ানে আছি আমরা দাড়িওয়ালার টুপিওয়ালার কত বড় বুজুর্গ তার সামনে খাদেম হইলে তো আরো একজন বুজুর্গ হয়ে যাওয়ার বাবা হুজুর আছে না হাডাজারের ও গুলশান আমার মসজিদ একদিন গিয়া হঠাৎ আমি তো জানি না তুই ইমাম সাহেব দেখেছিস কমিটির লোক নামাজ পরে দাঁড়িয়ে আর কি থাকতো আপনারা রাগ করতেছেন আমি যদি কি বয়ান শুনেন আপনি ওরে আল্লাহর হুলাম আপনি আকাম করবেন এতে দোষ নাই আমি একটু ভালোর দিকে আহ্বানের জন্য বলছি আমার দোষ না বড় আফসোস আল্লাহাকুল আলমিন বলেন জান্নাত যদি পেতে চাও দুইটা কাজ করা লাগবে কয়টা কাজ আরো জোরে বলেন एक एमान, एक एमान, दुई नेक आमौ, नेक बयान करपुर मद्रासा एन ईम किस कथाईम अभी शब्द जार अर्थ हलो विश्वास এ আলোচনায় লাম্বা ইলাফ হবীর কেউ শুধু আল্লাহকে বিশ্বাস করে এটাকে ইমান বলেছে কেউ বলেছেন না তিন কথার সমন্বয় ইমান মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা কাজে পরিণত করা এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো বিশ্বাস বিশ্বাসের আরো একটা শব্দ হলো মানিও বিশ্বাস কাল্লাউর স্তর তিনটা হকিয়ে দেখে বিশ্বাস করা আইমুলিয়া তিন কানে শুনে বিশ্বাস করা এর নাম হলো এলমুলিয়াত অনুভূতির মাধ্যমে উপলব্ধির মাধ্যমে বিশ্বাস করার নাম হলো জ্বালা দেয় এটার নাম হলো আইন আমি আগুনের মধ্যে হাত দিয়ে দেখলাম আমার আঙ্গুন পুরে যায় এটার নাম হলো হকিয়া কিন ওরেনবীর উন্মতের দল ইমান বড় মজবুত করে নাও ইমান আলী আমরা কিলে তো মুমিন হওয়া যায় না কোনদিন সমান না ইমানের প্রথমে স্তর জবানে এ স্বীকার করা আমরা সবাই স্বীকার করেছি মুসলমানের কালিমা ইলাহা ইহু হুজুর যারা আছেন তারা কি এই কালেমার পক্ষে যারা হুজুর না তারা কি এই কালেমার পক্ষে সবাই বেয়া দেবী মাপচায় হাত দেখাবেন तो कार उठे ना फलाफल सबाई कलेमार पक्षे सबान नाम सुनें ना आरोप सबाई कलेमार पक्षे सबाई जहां नामी ফটুয়াটা কে দিছে বলবো এত জিদ ও আমার আপনাদের উপরে আপনি এখানে চিনলেন আউজ বলেন আর তার বয়ান শুনেন টিভির ভিতরে তাকায় তাকায় ওহ কি মজার বয়ান দিতেছে টিভির মধ্যে पाय हाँ ला। एक चिंता करें कलेमा तो कलेमा नाम हजार हजार बस नबी रसुलेमा टूपीवला फतुआ दी दादार गोष्ठी जहां नामी कारण तलेेमा पड़े को देशे आम आक्रमण কি বয়ান শুনবেন আপনি আপনারা চুপচাপ চুপচাপ খাজা মঈন উদ্দিন চিস্তি আজমিরিকে গালি দেওয়া হচ্ছে কোন আওয়াজ নাই আবার বুখারি শরীফ লাই চিলেন অথচ হাদিস আমি আল্লাহ জিহাদের জন্য রেডি দেখেছি যত বড় পাগরিওয়ালার যত বড় আলেম হোক না কেন আল্লাহওয়ালার সাথে বেয়াদুলি করে একটাইও শান্তি দেনে। কতটার নাম চান গোপনে নিয়ে নিন আমি নাম বলার এ বাংলার জমিনে জমি করি না আর ঘুরলাম তো কম না জন্য দরাই না কারণ আমি আল্লাহর গোলাম টাকা আমার গোলাম টাকার পেছনে আমি যাব কেন টাকা আমার পেছনে আসবে এটাই বাস্তবতা গোলাম টাকা আমি আমি মালিক বাস্তবতা হলো মালিকের পেছনে গোলাম যাবে এটাই বাস্তবতা আল্লাহ আমাদের মালিক আমরা গোলাম আল্লাহর আনুগত্য করব এটাই বাস্তবতা দুনিয়া আমার জন্য জন্য আমি দুনিয়ার কম ঘুরলাম না এ জমিনে বরং আমার মতো হুজুর না মিথ্যা বলছি আজকে ফট করে ফটুয়া দেয়া হচ্ছে এরা মুশ্রিক এরা জাহান নামি আর আমরা চুপচাপ বসে আছি কোন আওয়াজ নাই হ্যা আমি বলছি না যে আমাদের ভুল নাই ভুল হতে পারে এর কোন যৌক্তিকতা নাই কোরান বলে গালি দেওয়া হারাম হাদিস বলে গালি দেওয়া হারাম অতের কাফের বলে গালি দেওয়া আবার নামে লাগায় ওলাদের ভন্ড। আল্লাহর কসম করে বলছি আউলাদ কখনো অশ্লীল ভাষা আসবে না বলছি যাদের জবানির দালাল जीवन बड़ करल प्लि टुपीए घर एक दिन टुपी वाला के अल्लाह सीमान हालत टुपी नहीं तो दिन गाला गाली करी नाई हिंसाओ करी न ट सार्च कर बयान देखो कथा जी भूले फेली बार बार क्षमा चाची धरया दिन तीब गाली दीबा क्या কোনোদিন কৌমি মাদ্রাসায় পড়েছি টিসু পেপার বলে যে আর কি ভাষাটা বলছে এটা আপনারা অনুমান করে নিবেন আমি হাউজে বলতে চাচ্ছি না কত বড় দুঃমন আর আপনারা এদের বয়ান শুনেন। तर्क दरकार तर्क कर लेराम करांग बोखारिपुर की मास्तानी एदेश आलेम नई चल्लिस बस बुखारी तुम्हें बुजे थे कथा बोलो क्या मरण भय नहीं তুমি সারা রাতে মাদাত করবা আলেম ঘুমাবে এই হুজুরের ঘুমের সব বেশি তুমি হাদিস না বাস একটা মুখস্থ পীর মুড়িদি ছিল না মানি না কি সহজ বয়ান নবীর যুগে মাঝহাব ছিল না মানি না এজন্য আবু হানি গালি নবীর যুগে তাবলিক ছিল না মানি না নবীর যুগে বোখারি শরীফ ছিল না মানো কেন জবাব দাও নবীর যুগে মুসলিম শরীফের কোন হাদিস এরকম কিতাব ছিল না মানো কেন জবাব দাও আল্লাহ আপনি দান করুন রাগ করলেন না আমরা আস্তে আমিন বলি আমাজ হয় না দেখছেন অবস্থা আহ হাদিসে আস্তে আমিনের কথা আছে জোরে আমিনের কথা আছে যারা জোরে বলে তাদেরকে বলবো আমরা হেদায়াত লাগবে না আপনি কি মনে করছেন জান্নাত রিজা হয়ে গেছে আরে মেয়ে আপনি যদি নিচিন্তা করেন তাহলে বরফীর আব্দুল কাদের জিলানি খাজা উদ্দিন এদের কান্নার দরকার কি জিজ্ঞাস করে ও আবু বাকার নামাজে কান্নার কারণ আবু বাক বলে আমি নামাজের ভেতরে একটা আয়ার পরে আমি কান্না ধরে রাখতে পারি নাই বলবো আবু বলে আমাদের ভেতরে জান্নাত মুমিনের দিয়া দিলেন এতটা আসার পর আমি আবু বাকার কান্নার থামায় রাখতে আর পারলাম না সাহাবি বলেন আবু फिरत दिया अबू बा कपूर टाइम नाओ टूल फेरत दिया दी जिज्ञास कर क्यों अपनी कपूर जब ये कथा नामजे स्मरण हवारोखेर पानी रखते कारण हमस्त नबीर नीघर জাহান নামের আওয়াজে মাঠ করে কাঁপতে থাকবে ওই মুসিবতের সময় মা বাবার দিবে দিবে না না। উন্নতির দল আসামির কার দ্বারায় দাঁড়ায় যদি আল্লাহ আমি আবু মকারের জিজ্ঞাস করে ওরে আবু মকার তোমার আমি জান্নাত দিছিলাম তোমার জানমাল আমি কিনে নিছিলাম আজকে তুমি আমার জান্নাত ফিরায় দাও তোমার জান্নও তুমি ফিরায় আও আমি যদি বলি রে মালিক আপনার দাওয়া জান্নাত আপনি ফিরাই নিবেন কেন আল্লাহ যদি বলে আবু বাকর তুমি যে নামাজ পড়ছো আমি মাওলার চেয়ে নামাজ পছন্দ হয় নাই তুমি জিকির করেছো পছন্দ হয় নাই তুমি জাকাত দিয়েছো যত এবার করেছো আমি কাছে পছন্দ হয় নাই। আল্লাহ এবার ফেরত নাও জান্নাত আমার ফিরা দাও ওরে নবির মত কিমান বড় মজবুত করে নেও জান্নাতের টিকে जिंदगी कत बसि कादल संक्षेप कथा हलो सारा दुनिया मानुष कान्ना जदि एक पलए আবু কান্নার সমান হবে না সারা দুনিয়ার কান্না যদি এক জায়গায় রাখা হয় আবু বকরের কান্নার ইতিহাস সারা রাত বর্ণনা করলে শেষ করা যাবে না ওমরের জীবনী সারা রাত বললে শেষ করা যাবে না উসমানের জীবনী সারা রাত বললে শেষ করা যাবে না যে আবু নবীর পরে চেয়ারে বসে মদিনার রাষ্ট্রের সামনে গেলে গাজীপুর এলাকা গাজীপুর চোরাস্তার থেকে আরো একটু সামনে গেলে একটা এলাকার নাম হলো সালনা এলাকা ওখানে এমন ফিডাফিডি লাগলো মসজিদের ভেতরে কারণ ইমাম যেখানে দারাযা খুঁজবা পরে ওই মাথার উপরে কালে মা ভাঙ ভাঙ এটা কুপুরি কালিমা এমন রক্তক্ষয়ী সংঘর্ষ ওখানে প্রায় মাছাকাছি হয়ে গেল ওরে নবীর উম্মতের দল পা দুটো আগায় দাও কোনো হিংসা নাই সাথে হিংসা নাই বুঝাবার ক্ষেত্রে আমি তোমার পায়ে হাত দিতে রাজি তারপর বলবো দাড়ি খেটে নবীরে কাঁদাও না নামাজ বাদ দিও না কালেমার রশিটা গলায় লাগায় দাও কালেমার ভেতরে দুইটা অংশ এক অংশ লা আলা বেতিত কেউ নাই মানে আল্লাহ আছেন আর কেউ নাই আমার মা নাই বাবা নাই টাকাত বলি বাড়ি বলি আমার আমার বলি কিছুই আমার না এক দেখা যাবে আমিও নাই আমার জীবনটা যে নিয়ে যায় আজরাইল নাই একমাত্র থাকবে নামার আল্লাহ ওই আল্লা সারা আমার আপন কেউ নাই মা বলি বন্ধু বলি ভাই বলি সব আমার মায়ের মা আমাকে দেরি করে করে না এই তালাশ বাঙালি কত মা সন্তানের বিরুদ্ধে মামলা করে জেলখানায় ঢুকালো কত সন্তান মা বাবার বিরুদ্ধে স্বার্থের টানে মামলা করেছে কয়েক মাস আগে ছয়তলা বিল্ডিং থেকে মা নিজের দুধের বাচ্চাটারে নিচে ফেলে দিল ঢাকার স্ত্রী স্বামী হত্যা করে স্বামী স্ত্রীরে হত্যা করে দুনিয়াতে তাকায় দেখলাম সবাই স্বার্থপর আপন আপন কেউ নাই একমাত্র আপন যদি কাউকে পাও তিনি হলেন আমার Hello, come not a ए दुनिया से ठाये थकबी पर सुधु मटिर वि चिंता देख ना कबरे की जाइवानाई कबरे সারা বন্ধু কে থাকবে না হাসরের ময়দানে আল্লাহ আপন কেউ নাই ওরে নবির উম্ম হাসরের ময়দানে জাহান নামের আওয়াজ সহ্য করতে না পেরে আমার মায়ার নবী শেষ দায় পরে আল্লাপাক বলবেন নবী কা না আপনার কান্না বন্ধ করার জন্য আমি আগাম দিয়েছি। আপনার আমি বেজার করব না নবী আপনি কি চান আমার নবী বলবেন ও দয়ার মালিক আমার একটা উন্মত যদি জাহান নামে থাকে আমি নবী জান্নাতে যাব না उन्मतरे जान नामे रेखे शि कम सुपारिश उम्मतिया दर्जाए जा हिसाब हम आदा बहुत ष कर फिले करबे खूब द्रुत का बोल तोरा समय नष्ट ना कर सर जहाार नामे जा আর টপ লেভেলের আমে বলবে এরপরে যাদের ন্যাক আছে গুনাও আছে এদের আমল গুণ একটু পাল্লায় ওজন দেওয়া হবে যাদের ইমান আকিদার বেলায় মজবুত एदेर गुनार भारी देखे आल्ला के जहां नामे दवा तमार नबी का जरा आगे जानना गलो एरा तो ढुकते জান্নাতের গেট সামনে একটা বিশ্রাম নিবে কারণের সামনে একটা কূপ আছে পানির কূপ ওই কূপের নাম হলো আবে হায়াতের কূপ ওখানে আল্লাহ সব জান্ন গোসল করাবেন গোসল করা মাত্র আশি বছরের বুড়ি ষোলো বছরের যুবতী আমার নবী চলে আল্লাহীর কোথায় যাবে কথা বলনা কেন কই যাবে এই কথায় দূর হইনা যদি কোন তারা বাড়ি যায় ওই বদমাইশি গিয়া পেস লাগাইবনি জাহাভিজুর রহমান কইছে আল্লাহ কেবো নবী তুমি জাহান নামে যা আল্লাহর নবীকে আল্লাহ বলবেন জাহান নামে জাহ আপনি জাহান নামের ভেতরে দেখে দেখে আপনার উন্মত গুলো বেছে বেছে জান্নাতে ঢুকায় আমার নবী যখন চলে আসবে আল্লাহর আদালতে দাঁড়াবেন আল্লাহ বলবেন নবী আপনার আর কোন উন্মত আছে কিনা বলবেন না নাই কিন্তু আমার নবীর থেকে আমার মাওলার মায়া অনেক বেশি আমার আল্লাহ দেখে বলবেন নবী। এমন কিছু ইমানদার এখনো জাহান নামে আছে যে ইমানের খবর আপনার জানা নাই আপনি কেন জানেন না আপনি মালিক না আল্লাহ বলবে ফিরিস তারা তোমরা যাও জাহান নামের ভিতরে তোমরা অনেকের ইমানের খবর যেন নবি জানে না মরণের আগে আগে তো করেছে কালে মা পড়েছে তোমরা যেন নবি জানতে পারে নাই অথবা পাহারিযা জঙ্গলের কিনারা ইমান করারা গুইরা জাহান নাম থেকে গুনাগার গুলো রে নিয়ে আসবে ইমানওয়ালা বেছে বেছে ফিরিস্তারা আসার পরে দায়াময় আমার আল্লাহ বলবেন আর কেউ আছে ফিরিস্তারা বলবে না আল্লাহ বলবেন ফিরিসা আর কিছু ইমানওয়ালা জাহান নামে আছে যেমানের খবর উঠাইবেন কেমন চিল্লু হবে এই হাতের কোষ আমাদের মতো হবে না আল্লাহর কুদরতি কোষটা কেমন হবে আল্লাহ ভালো জানেন আল্লাহ কোষ দিয়ে জাহান নাম থেকে আল্লাহর কুদুর প্রতি নজরের সব যান। ওরে নবীর দল আমার নবী জাহান নামে কাউকে রেখে যাবেন না সবাইকে নিয়েই জান্নাতে যাবেন এতে যদি কোটি কোটি বছর যদি জাহান নামে থাকে নবী বসে থাকবে যাবে না একটা উন্মত যদি জাহান নামে থাকে নবী যাবে না এখান থেকে এই আল্লাপ এত টাইম আজাব দিবেন না আর এই কথাটার কোন সহি ভিত্তি নাই নবীর উন্মতির দল সংক্ষেপ সংখে আজাব দিয়া আল্লাহ রবা আলামিন এদের নবী সহ জান্নাতের মানে পৌঁছায় দিবেন তবে কথা হইল তো কেন করব আমল কেন করবো মহাদিস লিখেছে দুইটা কারণে আমল করবা এবার করবা এক নাম্বার কারণ হলো আল্লাহর অর্ডার আমল করবা মালিকের নিয়ে যাবেন নবী যাবেন তার ভিআই পি মেহমান খানায় আর আমলের তারতম্যের কারণে সবাই এক জান্নাতে থাকবে না কেউ নিম্ন জান্নাত কেউ সেকেন্ড ক্লাস কেউ ফার্স্ট ক্লাস এই ক্লাসটা নির্ণয় হবে কিভাবে দুনিয়ার আমলের মাধ্যমে নির্ণয় হবে দুনিয়ার আমল যাদের ওই দুনিয়ার আমল যাদের থার্ড ক্লাস হবে ওই জান্নাতে গিয়েও তারা থার্ড ক্লাসের জান্নাত পাবে ওরে নবী এই জন্য ফার্স্ট ক্লাসের জান্নাত যদি পেতে চাও দামি জান্নাত হলো জান্নাত দাউস ওই যদি পেতে চাও এখন থেকেই মজবুত আমল করে যাও আমলের দরকার আছে নি ও নবীর উন্নতির দল ইন্ না আসলি হাত ইবান কাজে পরিণত করে দাও আমার আল্লাহ তা আলা ব্যতীত কেউ নাই তো আল্লাহ আসেন আল্লাহ আসেন সারাক্ষণ এখন করলে প্রশ্ন আল্লাহ বলেন নামাজ কিন্তু কোথাও বলা হয় আল্লাহ কত রাখাত নামাজ পড়ব এখনে চিন্তা করে পড়লাম কোথায় গিয়ে এই সমাধান পাই আল্লাহ বলেন সমাধানের জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই টিভি চ্যানেল বয়ান শোনার দরকার নাই সমাধানের জন্য আমাকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহর যত প্রশ্ন समस्त প্রশ্নের জবাব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর মাধ্যমে সমাধান নাও আমার নবী দুই সমাধান দিলেন কিতাবের দ্বারাও দিলেন নিজে practica আমল করেও দিলেন আল্লাহর নবী বলেন সল্লু কামা রআইতুমুনি উসাল্লি ওরে উম্মতের দল ও সাহাবায়ে کرام নামাজ করো আমানো আমি নবীরে যেমন নামাজ আদায় কর দেখো কিতাবে দেখো না না কিতাব দেখলে ভেজাল আছে না নবীকে দেখো কেমন পড়েছেন কেমন পড়ো সাহাবা একম তোমরা সামনের লোকের বলো যেমন দেখো তারা লোকের আপনারা তেমন পড়েন ওলামায়ামরা সাধারণ মানুষের বলবে যারা কোরআন বুঝে না হাদিস বুঝে না আরবি পড়তে জানে না তাদেরকে বলে দাও ও সাধারণ মুসলমান হকানি বুজুর্গ কান্না তাহাজুদালা হাত ভাগবেন না বীর নিচে এই প্যাচে পড়ে যাবেন কোনো দরকার নাই হকানি পীর মশায় এক আল্লাহ বুজুর্গ আলম এরা যেমন পরে তেমন পড় কথা তোমাকে বারবার ডাকতেছে সময় কিন্তু ফজরে রাজানের পরে প্রতিদিন ইন্নালিল্লাহ আওয়াজ কেউ না কেউ ইন্তেকাল হয় ওরে নজির উম্মাতে যুব পায়ে হাত রেখে বলি তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই আমি বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও না না আমি বলবো তুমি স্কুলে পরো পড় কলেজে পড় পর তুমি থাকো তোমার মতো করে। তুমিও দাড়িওয়ালা নামাজি হয়ে যাও দুনিয়ার বাহাদুরি কিছু না মরে গেলে আজ মর বা কালকে দুদিন হয়ে যাবে দুনিয়া কিছুই না ভাই তোমার মতো আমার মতো যুবক। আজকে দাড়িওয়ালা নামাজি অভাব নাই অশান্তিতেও নাই আমরা মাদ্রাসায় মাদ্রাসার অভাব নাই এশার নামাজের পরে মসজিদে মসজিদে কোরআনের তালিম হয় এক ঘন্টা সময় দিয়ে কোরআনের চূড়া গুলো শুদ্ধ করে নাও কারণ কেরাত অশুদ্ধ হবে নামাজ হবে না অতএব তুমি এক ঘন্টা সময় দিয়ে নামাজের কেরাত শুদ্ধ করে নামাজ দাড়ি কাটা যাবে না বেপরদায় চলা যাবে না তওবার নিয়ত যদি থাকে খাটি নিয়তে আজকেই তহবা করি আর নবীর আদর্শের বাহিরে চলবো না নামাজ ছাড়বো না দাঁড়ি কাটবো না এই নিয়তটা যদি খাটি থাকে মুনাফিকি যদি না থাকে খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ আপনি হাত গুলো কবুল করে নেন আপনার খাস বান্দা উলাম একামদের সাথে সম্পর্ক গড়ায় অল্ল আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন অল্ল দারিওয়ালা নামাজি নবীর সুন্নতের আশেখ বানায় দেন আয় আল্লাহ কামাই নজি ব্যবসা চাকরিতে দেন আয় আল্লাহ গুনা ঘৃণা জমা দেন ইমানো আমল মজবুত করেন বলেন আমিনা ইসালিন ওয়াল্লা আলিহি ওয়া সাবিহি আজমাইন আর يا ارحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم انا جعلوك في نحورهم وانا اعوذ بك من شرورهم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 اللهم نفر قلوبنا بنور معرفتك اللهم تهر قلوبنا عن غيرك اللهم إنا نسألك رزاك والجنة رب ارحمهما كما ربياني سزيرا رب ارحمهما كما ربياني سزيرا তে রোদা বেগুনা গুজস্তরমা বাহ দিন তিন দিন মহাপ্রথম দিন আমরা গুণর মজা মা এ মাহিল আপনি কবুল করে নেন আয়োজন যারা করেছেন মাইক লাইট প্যান্ডেল দিয়েছেন মেহনত করেছেন কবুল করে নেন টাকা পয়সা পরামর্শ যারা দিয়ে করেছেন কবুল করে নেন মাহফিল আপনি না যাতে রসিলা দেন আগামী দুই দিন মাহফিল কবুল করে নেন আলোচনা যা হয়েছে ফুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ কত উলাম হাত তুলছেন কত সাদাদারিওয়ালা মুরব্বী হাজি সাহেবরা হাত তুলেছেন আয় আল্লাহ কত যুব কত ছাত্র ভাই করে দেন আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন কবরে সবাই উপরে পৌঁছায় দেন আয় আল্লাহ জীবন একবারও যদি হয় নবীজির রওজাও সুন্দর থেকে কারো হাত খালি ফিরায় দিয়ে না রে মাদ গুনাগার বলে তারা দিয়ে না রে আল্লাহ আমরা আপনার আদরের নবীর সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন মাদ্রাসা মসজিদের পেছনে যারা খেদমত করে কমিটি মহোদয় ওস্তাদ ছাত্র ইমাম খাতে সবাইকে কবুল করে আল্লাহ আয়া দুনিয়ায় শান্তির জমিন বানায় দেন অল্লাহ এ বাংলাদেশ কলঙ্কু মুক্ত সন্ত্রাসী মুক্ত বানায় দেন আয় দেশ দিন রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন জনপ্রতিনিধি যারা আইন শৃঙ্খলা বাতি জ্বালায় দেন মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তান দিনদার বানায়া দেন আয়াল্লাহ কোরআন হাদিসের আইনমের নুর দিয়া সিনহাটারে ভরপুর করে দেন আমল ইতের উচ্চ মা কাম দান করে নল্ল আয় আল্লাহ সারা দুনিয়ায় হেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন আয় আল্লাহ রিয়ায় হিংসা তাকার বাড়ি থেকে হেফাজত করে নল আয়াল্লাহ এখলাস ওয়ালা সেন্দিগি দান করেন কবুল করে নেন মনের কাশা গুলো পূরণ করে দেন ইসলামের ব্যানার টানায় যারা ধোকা দেয় তাদের হেদায়াত দান করেন বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন ইমান আমন আমাদের মজবুত করে দেন আয় আল্লাহ তাল্লাহ সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয়াল্লাহ দীর্ঘ নায় আয়াদ দান করেন আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আয় আল্লাহ মুনাজাতের পর সবাই যার যার ঘরে চলে যাও কেউ গিয়ে দেখবে একদল আপনার গোলাপ এ মস্তিষে হাত তুলেছে আপনি ভালো করে জানেন কে যেন মা হারাইতিম কে বাবা হারাইতিম কে যেন ভাই বোন হারা অসহ মা হারায়াতিমে বাবা হারায়াতি কবর থেকে মা বাবা দোয়ারব দর্জনা অরে সন্তান স্মৃতির ভিতরে তুমি লাভবে দিয়ে ঘুমাও। माया है ना रे सतान चेहरा मन पड़े ना रे सतान আজকে তুমি আরামে ঘুমাও বারমার দিয়ে তাকা দেখো আমার মুসলমান মা বাবা ভাই বোনের মেরে মেরে নদীর মধ্যে ভাসা দেয় जबईकरो टुकर सामने गेदे बेदे आगन दिए जलाया दोट छोट बागे कूकर मत टे दाल এই ময়দানে কি আপনার কোনো পছন্দের গোলাম না কি কোন চোখের পানিওয়ালা নাই রে গুনা করার কারণে দিলটা পাথর দিলটা পাথর চোখে পানি নাই কোরআন এর বরকতে দিলটা নরম করে দাঁড়াল্ল কান্না চক্ষু দাম করেন আল্লাহ আল্লাহর গোলামেরা বেই পরে হাতটা বাড়ায়া দোয়া না কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না ও কান্নাওয়ালা ভাই बड़ो आसामे भाई नल्ला दया सम्मान दिए गुना कारण जान पड़े ना जा শয়তানের ধোকায় পরে নবসের ধোকায় পরে গুনা করেছে অন্যায়ের দিকে আর যাব না রে অল আয় আল্লাহ আমাদের এই তওবাকে কবুল করে তওবার তে মজবুত থাকার তাও দান করে নল যারা বেঁচে আছেন হায়াত দেন আল্লাহ আমাদের ভেতরে অনেক অসুস্থ হসপিটালের বেডে শুয়ে কান্না করে ঔষধ কিনার টাকাও নাই सुस्थ कर दें आय्ला सन्तान असुस्थ सुनार मत डाक्त क्यों न দীর্ঘ না করে নল মাদ্রাসার খেদমত করি কবুল করে নল গায়ে বিজানা থেকে যা প্রয়োজন করা দেন মাদ্রাসার জায়গার বহু টাকার প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন্লা ছাত্ররা কষ্ট করে আপনি ব্যবস্থা করে রসিলায় মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ বাতিলের মোকাবিলায় বিজয়ী করে নল আহলে হক ওলামা বুজুর্গদের বন্ধু হওয়ার তৌফিক দান করে নল আহ হক সবাইকে এক ময়দানে কবুল করে নেনকে আমাদের হেফাজত করার তৌফিক দান করে নল বেশি বেশি না কামল করার তৌফিক দান করে নল আয় সকলের দোয়া কবুল করে নেনল শুভ হান্ল হি অভিহান দিহি শুভ খোহাম্মী ওসব আজমিন আনীন আ রহমতি কে আর